আমাদের সকলকে এই বিষয়গুলো জানার বুঝার এবং মানার তাহিক দান করুন আমিন এই পর্যন্ত আমরা যে আলোচনা করলাম এগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার দান করুন আমিন আমাদের যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দিব যারা এখানে বসছেন বা বসেন আমরা কেউ হারিয়ে যাবেন না কেউ পলায়েন না এখানে উত্তর আছে এক কথায় উত্তর দিচ্ছি সবাইকে ইনশাল্লাহ এখানে আছে এক কথায় উত্তর ইনশাল্লাহ আগামী শনিবার দিন আপনাদেরকে প্রশ্ন করব। যে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে পরে শুক্রবার জুমার নামাজ পরে ইনশাল্লাহ পুরস্কার দেওয়া হবে আপনার রাজি আছেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ ভয় পেয়ে হারাই যাবেন না আবার অনেকে লজ্জায় হারায় যায় যে আমি কি উত্তর দিব ওইদারে আমরা কোরআন শিক্ষার আসর করছিলাম অনেকে কোরআন পড়তে পারে না হারাই যায় স্মরণ করে আপনার ডোগর দিয়া মসজিদে ইমাম সাহেব আসছেন যে আমরা এখানে কোরআন শিক্ষার আসর করব। আপনাকে তো সবাই খুব ভালোবাসে আপনি আসেন একটু বুঝাই দিয়ে দেন দাস ওনারা যেন নিয়মিত দিন। আমি বলছিলাম দেখেন আমার বাস্তব আলোকে বলছি অনেকে কিন্তু লজ্জায় হারিয়ে যায় শেষ পর্যন্ত টিকে না আপনাদের এরকম অবস্থা হবে না হবে না হাত তো দেখি সবাই হাত তুলছে এখন খোঁজ নিয়ে দেখি মাত্র কয়েকজন আসছে লজ্জায় পারবে না পারে না এই জন্য লজ্জা করে স্বাভাবিক সবার সমান হবে না। তাই না সবাই একই সাথে পারবে না কিন্তু করাটা অনেক বড় জিনিস আপনি করেন উপকার হবে আর এই যে সময়টা এখানে কাটাইলেন কাটান দোকানে বসতে পারতেন বড় বড় কাজ করতে পারতেন জরুরি কাজ ছাড়তে পারতেন কিন্তু ওইখান থেকে এখানে বসে যতক্ষণ ছিলেন আমি কিন্তু গতকালকে দুমা আলোচনা করেছিলাম যে ফেরেস্তা মন্ডলি কি করে এটাকে ঘিরে রাখে আল্লাহ রহমন ডেকে নেয় এবং আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে থাকে এই যে ফজিলত এটা গেলে পাবেন না এখানে এটা ওতে ভুল বুঝবেন না কেউ হারিয়ে যাবেন না এটা আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমি একটু অল্প সময় বলে দিচ্ছি প্রশ্নগুলো লোকমান হাকিম কি একজন নবী ছিলেন উত্তর দেওয়া আছে না তিনি নবী ছিলেন না সুরালোকমানের সুরা লোকমানের আয়াত সংখ্যা কত চৌত্রিশ সুরালোকমান মক্কায় অবতীর্ণ হয় যেখানে উত্তরটা আছে সেখানে দেখেন একটু গারো কালিদে আছে এগুলো উত্তর আপনাকে মুখস্থ করে আসতে হবে তারপরে আলিফলাম মিম এটাকে হরুফে মুখাত্ম বলা হয় আপনাকে প্রশ্ন করা হবে আলিফলাম মিম পুরাণে বিভিন্ন জায়গা আছে এগুলো কি বলা হয় আপনাকে মুখস্থ করতে হবে হুরুফে মুখাত্ম लाहवाल हादिस शब्द हल गी सृष्टि जिज्ञासा कर गान अंतरे की सृष्टि मुनाफिकी सृष्टि লোকমান একজন কৃতদাস ছিলেন জিজ্ঞাসা করবে লোকমান কি ব্যবসায়ী ছিলেন নাকি কৃষক ছিলেন নাকি কৃতদাস ছিলেন আপনি উত্তর দিবেন কৃতদাস ছিলেন লোকমান ছাগল চরাতেন মানে কি করতেন তার কাজটা কি ছিল ছাগল চড়া বকরি চড়াতেন সবচেয়ে বড় জুলুম কি সবচেয়ে বড় জুলুম হচ্ছে সিরিক যারা এখানে ছিলেন তারা বুঝবেন সিরকের গুনা তাওবাস তারা মাপ হয় না দেওয়া আছে এখানে তারপরে পিতা মাতা শিরিক করতে বাধ্য করলে তাদের কথা মানা যাবে না ইসলাম গ্রহণের কারণে কারমা সাদবিন আমরা কিন্তু আলোচনা করেছি মুসলিক পিতামাতার সাথে কি খারাপ ব্যবহার করা যাবে না মুসরিক পিতা মাতার বরণ পোষণ দেওয়ার দায়িত্ব কি মুসলিম সন্তানের হ্যাঁ মুসলিম সন্তানের যদিও মুশ্রিক পিতা মাতা লোকমান তার সন্তানকে কয়টি বিষয়ে উপদেশ প্রদান করেন দশটি বিষয় আমল কবুলের শর্ত প্রধানত কয়টি কি বলেছিলাম একটু আগেই দুইটি এখানে আছে নির্ধারিত সময়ে সলাত আদায় করা কি নফল সন্ন্যত ওয়াজিবাজি কোরআন আছে আমি ফাকুর শব্দ ব্যাখ্যা করেছিলাম যে নিজের বড়াই অন্যের কাছে করে তাকে ফাকুর বলে আর যে নিজেই নিজেকে বড় মনে করে তাকে মুখতাল বলে আমি কিন্তু প্রশ্ন করবো দেওয়া আছে এখানে উত্তর কোন বস্তুকে কোন বিশেষ কাজে বাধ্যতামূলক নিয়োজিত করা কেসির বলে। কি বলে কাফেররা কি আল্লাহকে বিশ্বাস করত মক্কার কাফের আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ কোরআনে বলছে তাদেরকে জিজ্ঞাসা করো এটা সৃষ্টি করছে কে আকাশ জমি কে সৃষ্টি করেছে তারা উত্তর দিবে আল্লাহ কোরানে আছে কিন্তু তারা ইবাদত করতো না আল্লাহ আল্লাহ সৃষ্টি করছে রব মেনে নিত তাহিদের রুবুবিহা মানত মানে আল্লাহ রাওয়ান বিশ্বাস করে কিন্তু যে আল্লাহ করতে হবে করতে হবে এটা এটা তারা না। আর গণ্যগোল ছিল এখানে প্রশ্ন কি আছে মক্কায় কাফেররা কি আল্লাহকে বিশ্বাস করত হ্যাঁ বিশ্বাস করত। তাহিদে তাহিদ কয় প্রকার তিন প্রকার তিন প্রকার তাহিদের নাম তাহিদে রুবুবিহা উলুহিয়া তাহিদে আসমাই দেওয়া সমস্ত মহান আল্লাহ কোন কিছু কে সৃষ্টি করতে চাইলে কিভাবে সৃষ্টি করেন রাইট বলেন আর হয়ে যা হ্যাঁ সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক কে সহজ হয়ে পারবেন কোন কোন নবী তার পিতাকে সাহায্য করতে পারবে না কোন কোন নবী মানে একের অধিক মোহাম্মদ সাল্লাম হ্যাঁ আমাদের নবী পিতা কিন্তু মুসরিক আপনারা জানেন অনেকে কিন্তু বিশ্বাস করতে চায় না আর ইব্রাহিম আলাহাম পিতাও কি মুশ্রিক তারা তাদের কোন উপকারে আসবে না কোন কোন নবী তার পিতাকে সাহায্য করতে পারবে না ইব্রাহিম আলাহিসাল্লাম ও মোহাম্মদ মুশরিক মুমিনদের জন্য এবং নবীর জন্য এবং মুমিনদের জন্য শোভনীয় নয় জায়স্তাফির মুশিক মুশিকদের জন্য কি করবে ইস্তেক ফার করবে হ্যাঁ পারবে শর্তটা কিমানে আল্লাহ সারা অন্য কেউ জানে না আল্লাহ সারা অন্য কেউ জানে না এমন কয়েকটি বিষয়ের কথা বলা হয়েছে সুরালোকমানে আল্লা সারা আর কেউ জানে না এই যে জানে না আল্লা সারা অন্য কেউ এরকম এটি মাদানির নাকি মক্কি সূরা মাদানী সূরা বনি তামিম গুত্রের শাসক নির্ধারণ করতে গিয়ে কোন দুজনের মাঝে ঝগড়া হয় বনু তামিম গুত্রের শাসক নির্ধারণ করতে গিয়ে কোন দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া হয় আবু বকর অবু বকর এবং আচ্ছা তারপরে রসুলের সোননাথ নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করলে হুকুম কি একটা সোননাথ আপনি যদি ঠাট্টা করেন হুকুম কি বিধানটা কি সে কি হয়ে যাবে লোকটা মোনাফিক হবে মুশ্রিক হবে বের হয়ে যাবে ঠাট্টা বিদ্যুৎ না করি অনেকে দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করে মহিলাদের বোর করে করে করে না হারাম ইসলাম থেকে বের হয়ে যাবে তো কঠিন বিষয় রসুলকে গড়ের পিছন থেকে ডেকে ছিল কোন গুত্রের লোকেরা রসুলকে ঘরের পিছন থেকে ডেকে ছিল কোন গুত্রের লোকেরা বণি তামিম বণী তামিম গুত্রের কেউ কোন সংবাদ দিলে সেটা যাচাই বাসাই করতে বলেছেন এটা কোন সুরা নায়াত সুরা হজুরত এই যে আমরা যে সুরা আলোচনা করছি মানুষের গিবোধ করা এটা কোন ধরনের অপরাধ বড় ধরনের অপরাধ কবিরা গুণা দেওয়া আছে এখানে কেয়ামতের দিন আর সে নিচে জায়গা পাবে কয়েক শ্রেণীর লোক স্বাস্থ্য নির্লোক এখানে চল্লিশটি প্রশ্ন আছে আপনারা প্রত্যেকে এই প্রশ্নের উত্তর ঠিক করে আসবেন তবে এটা এখানে যারা অংশ গ্রহণ করে না তাদের জন্য নয় লেখা আছে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে এই প্রশ্ন শুধুমাত্র কোরআনের সুরাবৃত্তিক তাপসির আলোচনায় অংশগ্রহণকারীদের জন্য প্রযোজ্য হবে ঠিক আছে আপনারা ইনশাল্লাহ এটা নিয়ে নিবেন একটা আমাকে দিয়ে নেবে শেষ কাল অন্য না শেষ হয়নি